রসুল্লা সাল্লা আমাদেরকে রেখে গেছেন ইমাম বুখারি সেগুলা কিতাবকে একটা চাপ্টারে অধ্যায়ে কম্পাইল করেছেন সংকলন করেছেন তার ধারাবাহিকতায় আজকের যে হাদিসটি আমরা শুনব সেটাও বর্ণনা করেছেন আবু হরাই আনহু কলা রসুল সাল আলী সাল্লাম ইদ আতিলা ইয়াসুল্লাহ কলা ইদা উস্নিদাল আমরু ইলা গাই আহলে ফ্রম তদের সাহ তিনি এস করলেন যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে তখন কে আমাদের অপেক্ষা কর প্রশ্নকারী জিজ্ঞেস করলেন রাসুলল্লাহ আমানতকে কীভাবে বিনষ্ট করে দেওয়া হবে তিনি বললেন যখন একটা বিষয়ের দায়িত্ব দেওয়া হয় ওই লোককে যে লোক তার অনুপযুক্ত তখনই কে আমার চলে আসবে কে আমাদের অপেক্ষা করে তখন তাহলে যে ব্যক্তি যে কাজের উপযুক্ত নয় তাকে সেই কাজের দায়িত্ব দেওয়াটা আমানাতের খেয়ানত হয়ে যায় আর এই আমানাতে যখন খেয়ানত হয়ে যায় যখন নষ্ট হয়ে যায় তখন কে আমাদের বেশি বাকি থাকে না ঘনিয়ে আসে এই বিষয়টি সঙ্গে আমরা দেখতে পাই যে আমানাতের কথা আছে আমানত সংক্রান্ত মেইন হাদিস আমানাতের বহু রকম আছে অনেক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 সাতাশ নম্বর আয়তে লোকেরা তোমরা আল্লাহ এবং তার রাসুলের খেয়ানত করো না আর তোমাদের আমানত গুলোর খেয়ানত করো না আলামুন আর তোমরা জানো জেনে বুঝে আল্লাহ এবং তার কোনো বিষয়ের খেয়ানত করো না আর জেনে বুঝে তোমরা তোমাদের আমানতকে নষ্ট কর। না আমানতের খেয়ানাত অর্থ হচ্ছে আমানতকে নষ্ট করে দেব আল্লাহ তালা জান্নাতি লোকদের গুণাবলীগুলো যখন সুরালিনের শুরুতে বলেছেন সেখানে অন্যতম একটা গুণ উল্লেখ করেছেন যে তারা আমানতকে রক্ষা করবে সুরালমুমিনের আট নম্বর আয়াতে আল্লাহ তালা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 আমি নিশ্চয়ই আমাকে প্রেজেন্ট করেছি উপস্থাপনা করেছি পেশ করেছি আকাশ এবং জমিনের কাছে এবং পাহাড় পর্বতের কাছে তারা অস্বীকার করেছে এই এই আমানতকে গ্রহণ করতে তারা নিতে হিম্মত করতে পারেনি তারা এই ব্যাপারে অপরাগতা প্রকাশ করেছে যে এত বড় জিম্মদারি তাদের পক্ষে পালন করা সম্ভব হবে না ওজর খাই করেছে আল্লাহ তালার কাছে ব্যাধবই করেনি কিন্তু আল্লাহ তালার কাছে বিনয়ী হয়ে বলেছে যে আল্লাহ এত বড়ো দায়িত্ব আমাদেরকে দিয়ে না ও হামাল হাল ইনসান কিন্তু ইনসান এটা গ্রহণ করেছে চিন্তা ভাবনা না করেই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 ও আমানাত নাস এখানে আল্লাহ তালা আমানতকে জেনারেল করেছেন দিনের দিক থেকে যত আমানত আছে এগুলোও আমানত আর মানুষের পারস্পরিক একে অপরের সঙ্গে যে লেনদেন হয় এ সংক্রান্ত যত আমানত আছে সেগুলোও এখানে ইনক্লুড করা হয়েছে হয়েছে ইসলামী বিষয়গুলো কোরআন হাদিফ আল্লাহর আমানত আমাদের কাছে দিন ইসলামের হেফাজতের আমানত নামাজ একটা আমানত ঠিক মতো আদান আদায় করি রোজা রাখলে সে আমানতকে ঠিকমতো যেন পালন করি দিনই বিষয়গুলো আমানত নামাজ যদি ঠিক পালন করে অল্লা দিনহুম হুম আল্লাহ হিম ইউ হাফিদুন ওই দিন আমাদের কথা এসেছে তারা তাদের নামাজগুলোকে হেফাজত করে এতেও নামাজের আমানতকে হেফাজত করল নামাজের আমানত সম্পর্কে একটা রেওয়ায়ত এসেছে এক সাহি বলেছেন আলি ওয়াসালাম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 আল্লাহর কাছে সুন্দর করে নামাজটা পড়লেন সুন্দর করে কিছুক্ষণ দোয়া করলেন বলাম্মা খারা জ্বালা মেয়ে জামান। বাইর হওয়ার পরে আর উটটা পাওয়া যায় না কথা চলে গেছে হারিয়ে গেছে কে চুরি করে নিল না হারিয়ে গেল আর নাই উটটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পাচ্ছেন না এখন কি করলেন আল্লাহর কাছে ধরনা দেবেন নবী কারিম সাল্লাম বলেছেন তোমার কিছু পাইতো হলে আল্লাহর কাছে হাত হাততোলো আমি কি তোমার জুতার ফিতাটা হারিয়ে গেলে জুতার রশিটা হারিয়ে গেলে সেটার জন্য আল্লাহর আবার আল্লাহ রব আকা আমা আমা নাতি বলে যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার নামাজটাকে আপনার আমানতটাকে আমি জোরদ পেরেছি খুব হেফাজতের সাথে আদায় করার চেষ্টা করলাম এখন আপনি আমার আমানতটা কি করলেন আমার আল্লাহ আপনি আল্লাহ কারণ তিনি আল্লাহ সঙ্গে ঠিক মতন আমাদের আমানত দ্বারি আদায় করে এসেছেন এই কথা বলার মতো আল্লাহ তালা ওনাকে হিম্মত দিয়েছেন কারণ তিনি সিনসিয়ারলি করেছেন বেদিনটা তো একটু সোজা মানে একদম কথা বলেন ওনাদের কথার মধ্যে আপনি আমার রুটটা রাখবেন না আমি তো আপনার হেফাজতে আরো করছিলাম সে তো এখন এই দোয়া থাকতে থাকতেই সে উঠটা কোন জায়গা থেকে আসি তার সামনে হাজির উঠে বসলেন চললেন আমার এই বেদিনের দোয়ার মধ্যে আমরা পেলাম যে আল্লাহমা আদায়না থাক আমায়নাথি আপনার আমানাত আদায় করলাম হেফাজত করলাম আমার আমানাত গেল কই তাহলে দিনই বিষয়গুলো আমাদের আমানত এই আমানত গুলো আমরা রক্ষা করবো এছাড়াও মানুষের সঙ্গে আমাদের দৈনন্দিন যে লেনদেন হয় কেউ আমানত রাখলে সেগুলোর আলাদা গুরুত্ব দিয়ে হাদিস এসেছে যে প্রত্যেকটি আমানতের হেফাজত করতে হবে কোনো আমানাতের খেয়ানাত করা যাবে যে ব্যক্তি আমানাতের খেয়ানাত করে ব্যাপারে হাদিস কি এসেছে সেই ব্যক্তি মধ্যে মুনাফিকই রয়েছে আর বাউমানিকানা মুনাফিকান খান এসন চারটি জিনিস কারোর ভিতরে থাকলে একেবারে পিওর মুনাফিক মুনাফিক খাঁটি মুনাফিক সে লোকটা অমান কানাফি হাসলাতু মিন হুন্না কান আর যদি না থাকে একটা যতক্ষণ এইগুলো থেকে সরে না আসে তুমি না খাওয়ানা আমানত রাখলে খেয়ানত করে ওইদে হাত দা কথা বললে মিথ্যা বলে ওইদা আহাদা গাদারা কোনো চুক্তি করলে কোন কোনো কথা দিলে এটা ভঙ্গ করে ওই দেখা আসমা ফেজারা আর যখন কারোর সঙ্গে ঝগড়া করে কোনো বিষয় তর্ক বিতর্ক করে তখন গালিগালা শুরু করে এই চারটার চারটা থাকলে পুরো মুনাফিক আর যে কটা থাকে চারটা পুরো নয় একটা তিনটা দুইটা সেই পরিমাণ মুনাফিকে তার বাচ্ছে আল্লাহ তালা এইরকম মুনাফিকি থেকে আমাদেরকে উদ্ধার করুন আমরা এখন একটা বিরতির দিকে যাবো ইনশাল্লাহ বিরতির পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ أبو الله التوفيق والسلام عليكم ورحمة الله وبركاته এটাও এক ধরনের অনেক বড় জুলনাই যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম একটি হাদিস যেখানে রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যখন আমানতের খেয়ানাত হয়ে যায় তখন কেয়ামাতের অপেক্ষা করো জিজ্ঞেস করা হল আমানাতের খেয়ানাত কিভাবে হয় তিনি বললেন যখন অনুপযুক্ত লোককে কোনো দায়িত্ব উঠে দেওয়া হয় তার হাতে তখন কে আমাদের অপেক্ষা সেটাই আমানাতের লঙ্ঘন হয়ে গেল এ বিষয়ে আমরা জেনারেলি বহুবিধ আমানতের বিষয়গুলো জানার চেষ্টা করছি আল্লাহর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো এগুলো আমানত মানুষের সঙ্গে লেনদেনে কথাবার্তা চুক্তিতে গচ্ছিত রাখার ক্ষেত্রে যে আমানগুলো আছে সবগুলোই আমানত এবং সর্বশেষ যে হাজি আমরা শুনেছি চারটি বিষয় হচ্ছে ফিকের লক্ষণ পরিপূর্ণ মুনাফিক হয়ে যায় চারটি হচ্ছে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 আমানত সংক্রান্ত আরেকটি হাদিস রসুল করেছেন যে তোমার কাছে আমানত রাখে তুমি তাকে তার আমানত ফেরত দাও আর কেউ যদি তোমার আমানতের খেয়ানত করে তুমি চান্স পেলে তার আমার হাতের করো না একজন মুসলমানের স্ট্যান্ডার্ড কত হাই হওয়া লাগবে তার মান কত উন্নত হওয়া লাগবে অনেক সময় লোকেরা তুমি আমায় ক্ষতি করেছো আমি তোমার বারোটা বাজাবো তুমি আমার উঠে নিয়ে গেছো আমি এটা নিয়ে যাবো এরকম করে কোনো ভালো মানুষও এগুলো করে ফেলে অনেক সময় এটা ভালো মানুষের লক্ষণ না স্ট্যান্ডার্ড হাই করতে হবে সে তোমার খেয়ালাত করলেও তুমি খেয়ালাত করো না তুমি তোমার প্রিন্সিপাল ঠিক রাখো তোমার নীতিতে তুমি অটুট থাকো আরেকটি হাদিসের রসুল্লাহ সাল্লাম সাদ করেন আল মুসলিম মান সালিম আল মুসলিম ও আল মুাস আল আদিমা ইহিম ওয়া আমিম তিদির হাদিস হাদিসের সনদ মজবুত ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যে মুসলিমের ক্ষতি থেকে তার জিব্বার ক্ষতি তার হাতের ক্ষতি থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে সে ব্যক্তি ভালো মুসলিম যার মুখের অনিষ্ট হাতের অনিষ্ট থেকে অন্য মুসলিমরা মেনু আর ওই ব্যক্তি প্রকৃত আমিনাহ আলাদি মা ইহিম আমিম যেই ব্যক্তির কাছ থেকে মানুষ নিরাপদ থাকে তার রক্তের ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে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 তাদের সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না তাদের যানমালের ক্ষতি করতে পারবো না পরের হাদিসে নাচ হয়েছে নাচ মানি মানুষ তা আগের কথাটা মুসলমানের হক একটু বেশি আর মুসলিম সমাজে স্বাভাবিক লক্ষ্য করে তিনি কথাটা বলেছেন সেই হিসাবে মুসলিমটা এসেছে কিন্তু আসলে পরের হাদিসে নাচ মানি মানুষ বলাতে বোঝা গেল উপরেরটাও সবার জন্য নিষেধ পরেরটাও সবার জন্য নিষেধ আগেরটাও যেভাবে নিষেধ পরেরটাও নিষেধ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 খুব কম সংখ্যাকে আমরা এই মানে পাই আসুন প্রত্যেকে নিজেদের দিকে চিন্তা করি যে আমি নিজে কতটুকু নিয়ে স্ট্যান্ডার্ড টিকে অন্যের কথা বাদ দিয়ে যে আমি আমার সিরার দ্বারা আমার আচরণ দ্বারা আমি কতদিন কত লোকে কষ্ট দিয়েছি কটু কথা বলেছি পট করে বলে ফেললাম আমার হাত দ্বারা অনেকে কষ্ট দিয়েছি আমি তো ভালো মুসলিম হতে পারিনি ভালো মুমিন হতে পারিনি আমাকে ভালো মুসলিম হতে হবে ভালো মুমিন হতে হবে হতে হলে এগুলো আমাকে ছাড়তে হবে এই সিদ্ধান্ত নিতে হবে এই আমানতের অনেকগুলো আমানত আমরা আমানতের কথাই আল্লাহ এখানে আল্লাহ এবং তার রাসুলের খেয়ানত করোনা আল্লাহর পক্ষ থেকে যা বলা হয়েছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যা বলা হয়েছে গোটা দিনটা গোটা সারিয়া সব কিছুই আমানত দিনই আমানত আর বাকিটা হল মানুষের লেনদেনের মধ্যে আমানত আল্লাহর এবং আল্লাহর রসুলের খেয়ানত করা মানে কোরআন পাখি যা কিছু আল্লাহ তালা বলেছেন সেগুলোকে হুবহু আমল করা নবী করিম সাল্লাম আমাদেরকে যে সুনতগুলো দিয়েছেন সেই সুনতগুলোকে আমল করা তাহলে ওই সুনতের আমানত হয় যেখানে শুননতির বিপরীত কাজ করি হাদিসের বিপরীত কাজ করি তখন নবী করিম সাল্লা কাছ থেকে রেখে দেওয়া আমানতকে আমরা নষ্ট করে ফেললাম অনেক ব্যবহারিক জিনিসের মধ্যে আমানত আছে পাক অর্জন করা ঠিকমতো উজু করাটা আমানত ঠিকমতো গোসল করাটা আমানত ফরজ গোসল বিশেষ করে এই ব্যাপারে একটা হাদিস এসেছে আবু দারদার আদি আল্লাহ তালু করেন ইমানিন খামসুনমান যে ব্যক্তি পাঁচটা জিনিস আছে এগুলো ঠিক মতো আনে ঠিক পালন করে তাহলে সে জাননাতে যেতে পারবে পাঁচটা জিনিস কি মানে হাফাদা আল্লা সালওয়াতামস আলা উদু এহিননা অরুকু এহিননা অসুজুদ এহিননা অহিননা অদন ওয়া ইহু ওয়া আদান যে ব্যক্তি নামাজের হেফাজত করে এই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ সুন্দর করে অজুগুলো সম্পন্ন করে রুকুগুলো ঠিক আদায় করে সুযুদগুলো ঠিক আদায় করে ঠিক মতো ওয়াক্ত অনুযায়ী নামাজটাকে পড়ে আর দুই নম্বরে রামাদান রোজাটাকে ঠিক মতো আদায় করে তিন নম্বরে হাজ্জল বাইত আল্লাহ ঘরের হজ করে যদি আল্লাহ তালা তাকে তৌফিক দেন সংগতি দেন চার নম্বরে জাকাত দেওয়ার যে হুকুম আল্লা তালা দিয়েছেন এইটাকে ঠিক মতো মনের পবিত্রতা সহকারে জাকাত দেয় খুশি মনে জাকাত দেয় জাকাত দিতে গিয়ে বিরক্ত হয় না এত টাকা জাকাতগুলো টু মাছ না দিয়ে পারা যায় না শরৎ না দিলে গুণ হবে দিচ্ছে ঠিকই কিন্তু মনের মধ্যে কষ্ট হয়ে যাবে জাকাত দেওয়া এরপরে আমানত আদায় করে আমানত আদায় করে এখন এই আমানতের অর্থটা কি পাঁচ নম্বরে যারা বলা হলে কালুইয়া আবাদা আবু দারদা রাজি আল্লাহ আনহু এই হাদিস বর্ণনা করেছিলেন কাছ থেকে যে সাহাবিদের কাছে বা তাবিদের কাছে তিনি হাদিস বললেন ওনারা আবু দারদা আনহুকে জিজ্ঞেস করলেন আবু দারদা বলবেন কি এই হাদিসের মধ্যে আমানত আদায় বলতে কি বিজানো হয়েছে তিনি বলেন আল গোসলু মিনাল জানাবাহ জানাবাতের গোসল থাকলে সেটাকে ঠিক মতো পালন করা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 এই ফরজ গোসরের পালন করা হয় এই কথাটা ব্যাখ্যা এখানে আমানত বলতে শুধু ফরজ গোসরী বোঝাইনি তিনি এটা এই জন্য বলেছেন যেন আমরা এটাকেও আমানত মনে করি আল্লাহ তালা তালার পবিত্রতার জন্য যে সমস্ত নিয়ম শরীয়তে দিয়েছেন এগুলোকে রক্ষা করা শরীয়তের প্রত্যেক জিনিসকে রক্ষা করাটাও আমানত দর্শক মন্ডলী আমানতের কথা বাকি রয়ে গেছে পরবর্তী স্টেশনে আমরা শুনবো ইনশাআল্লাহ বাকিটুকুন অবিল্লাহ ওফিক